শ্রোতা আগেকার মতো আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি থেকে আরেকটি মশলা নিয়ে সেটা হচ্ছে সালাদ সংক্রান্ত সালাতের সংখ্যা এবং তার ফজিলত এবং সালাতের ফরজ হওয়ার ব্যাপারটি এবং সালাতের পারিপারেশিক এবং কাজের সমষ্টি যেটা বিশ্বের শরীরের দ্বারা নির্ধারিত যেটা শুরু হয় তাকবির দিয়ে শেষ হয় সালাম দিয়ে এবং সামনে সালাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দ্বিতীয় পর্যায়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সালাতের যে সালাদ মেরুদন্ড স্বরূপ আল্লাহ সাহু নামের উপর ফরজ করেছেন এটাকে বিশেষ গুরুত্ব দিয়ে তাকে মেরাজে নিয়ে গিয়ে সপ্তাহ উপরে নিয়ে গিয়ে তখন এই হাদিয়েটা তাকে দিয়েছেন ছিল তার যখন কোন কিছু নিয়ে চিন্তা আসত সালাতের দিকে খুব হ্যাঁ আপনার ঝুঁকতেন এবং তার বিশুন্নতা দূর হয়ে যেত যারা নিজের অস্থিরতা ভোগ করেন তারা সালাতের সহযোগিতা নিতে পারেন আল্লাহ ভালেন অবস্থা এই রবিশ্রাম যে তোমরা সহযোগিতা নিতে পারো ধৈর্য এবং সালাতের এবং এই যে মধ্যবর্তী সময় গুলা পরের তারলিমের মধ্যে দুই শত্রিশ নম্বর হাদিস এরকম ভাবে আরেকটা হাদিসের মধ্যে বলেন আর বললেন তোমাদের কেমন মনে হয় যদি তোমাদের কারোর রসুল বললেন তার কোন মহিলা থাকতে পারে আল্লাহ সালাদ গুলার বিপরীতে তার সমস্ত গুণা মাফ করে দেন এখন হচ্ছে সালাদ যে আমাদের ফরজ হম হ্যাঁ এটা আমাদের বুঝতে হবে সেটা দলিল আমাদের জানতে হবে হুম। যে তোমরা সালাত কয়েম করো এইভাবে কোরআনের অনেকগুলো আয়তের মধ্যে একই ভাবে এমন শব্দে উল্লেখ করা হয়েছে এবং সুরে ইব্রাহিমের একত্রিশ নম্বর আয়ত আল্লাহ রাজ বলেন যে এই শেষ পর্যন্ত সালাদকে পাঁচ হিসাবে ধরে নেওয়া হয়েছে কিন্তু পঞ্চাশ বেলার সব হবে হাদিস আমরা দেখতে পাই বুখারের মধ্যে হাদিস নম্বর তিনশত নম্বর হাদিস এরকম ভাবে বুখারী মুসলিমের আরেকটা হাদিস দেখতে পাই যে একজন ব্যক্তি এসে রসুল আকমস ইসলামকে ইসলামের শরীয় সম্পর্কে ইসলামের বিধিবিধান সম্পর্কে এছাড়া কি আমার আরো সালাত করতে হবে তখন রসুল্লাহ না করতে হবে না ইল্লাহ যদি তুমি নকল করতে চাও তাহলে সেটা ভিন্ন কথা এটাও বুখারের হাদিস ছিয়াল্লিশ নম্বর মুসলিমের হাদিস এগারো साल प्रत्येक मुसलमान बालेक स्वागे जार ज्ञान बुद्धि सचल आर सालाड ता फरज बाबीब जीट तब काफे से কারণ কাপের তো নিজেই মুসলমান না তারপর সে পড়লে অসুবিধা নেই এবং পাগলের উপর আর তার করার নেই রসুল বলেন যে জনের উপর থেকে বাদবাধকতা বিধানের বাদ্যবাধকতা উঠিয়ে নেওয়া হয়েছে মানে কোন বিধান তাদের উপর ভর্তাবে না एक जन पागल व्यक्ति जत हुश फिर ना आसे और एक जो छोटा हाँ जत आलोक ना हाँ तब ছোট বাচ্চাদেরকে আদেশ করা হবে সাত বছর যখন তাদের বয়স হয় এবং দশ বছর হলে তাদেরকে সালাদ করে কাফের হয়ে যায় কারণ আল্লাহ কফার যে আমাদের মাঝে কাফেরদের মাঝে যে আল্লাহর সাথে চুক্তির ব্যবধান সেটা হচ্ছে আমাদের সাথে আল্লাহর সাথে সালাতের চুক্তি রয়েছে কাফুর সাথে নেই সুতরাং কোনো ব্যক্তি যদি সালাত পরিত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যায় হাদিস টি মুসলিমের মধ্যে পাই একশো তো চৌত্রিশ নম্বর হাদিস তাই ইতিমধ্যে আমরা সালাদের সংজ্ঞা বলেছি এবং সালাত ফরত হওয়ার আপনার ইয়েগুলো দরিল গুলো আমরা বলেছি এবং পাশাপাশি আরো একটা কাজ বলেছি সেটা হচ্ছে সালাত এতগুলো জানার পর এই ফজিলত শোনার পর কিভাবে একজন মুসলমান সালাত থেকে দূরে থাকতে পারে সেটা বোধগম্য নয় আল্লাহ আমাদের সবাইকে সালাত বানিয়ে দেন এবং আমরা যেন সবসময় সালাতের প্রতি গুরুত্ব দিতে পারি সেই সুযোগ আমাদের করে দেন্লাহ ও আল্লাহ